আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی النবী আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ও বাদ সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সادس শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা রহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান আকিদাহ আহলে সুন্নাহ ওয়াল জামা আহলে নবী নবীরগণের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নবী সবাই সবাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ ছিলেন কোনো অলি কখনো নবীর মতো স্থানে পৌঁছতে পারবে না এই কথাটি তিনি উল্লেখ করেছিলেন সেখানে আমরা নবীর রাসুলগণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম বিশেষ করে তাদের যে নিদর্শন সেগুলো আলোচনা করেছিলাম তোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করেছি সালেহ আলাহ সালাত আল্লাহ যে সমস্ত নিদর্শন দিয়েছেন সেগুলি আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলহ সাল নিদর্শন সমূহ তারপর আমরা আলোচনা করেছিলাম মুসা আল্লাহ দিয়েছেন তার বেশ কয়েকটি তরমধ্যে আমরা বলেছিলাম মুসা আলাহ সালাতামকে আল্লাহ তথম নয়টি যে বড় বড় নিদর্শন দিয়েছেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলি আমরা আলোচনা করেছি বিশেষ করে তাকে দিয়েছেন ইয়ে দে অর্থাৎ সাদা শুভ্র হাত এবং তাকে দিয়েছেন আশা এমন লাঠি যা সাফ হয়ে যেত এবং তাকে আল্লাহ দিয়েছেন যে তাকে যে নির্দেশন দিয়ে সেটা হচ্ছে তৃতীয় যে নির্দেশন সেটা হচ্ছে যে তার জাতি অর্থাৎ ফেরাউনের জাতিকে তিনি দুর্ভিক্ষে হতে করেছিলেন আর চতুর্থ হচ্ছে যে ফেরাউনের জাতিকে তিনি ফল ফলা দিতে তাদের তাদেরকে কমতি দিয়েছিলেন এরপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম সবগুলি আসছে আল্লাহ বলেছেন সেগুলো নয়টি যেগুলো আসছে আল্লাহ বলে আমি তাদের প্রেরণ করেছিলাম আল্লাহ তালা বলছেন যে পাঁচ পাঁচ নম্বর জেলা সেটা হচ্ছে শব্দের অর্থ আমরা সাধারণত বুঝি যে তুফান বা বাতাস হ্যাঁ বাতাস সহ জলোচ্ছ্বাস যেটাকে বলা হয় সেরকম অর্থাৎ পানি প্রবাহ বেশি হয়ে যাওয়া এবং ডুবে যাওয়া এবং টিডি এক ধরনের ফরিং জাতীয় যেগুলি খাবার সমস্ত ফসল নষ্ট করে দেয়ালা এবং মানুষের মাথা মাথা এবং শরীরের লংকুফের মধ্যে অনেক বেশি বেশি করে উকুন উঠা এবং যা মানুষের জন্য হয়ে দাঁড়ায় ও দফা এবং ব্যাং ওয়দাম এবং রক্ত এই নয়টি আয়াতের কথা আমরা উল্লেখ করেছিলাম এরপর আমরা বলেছিলাম যে নয়টিতে সীমাবদ্ধ ছিল আল্লাহ মুসাআ একটির পর একটা অনবরত নির্দেশন দিয়েছিলেন তবমধ্যে তিনি যে আরো যে বড় নির্দেশন দিয়েছেন তা হচ্ছে যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করছিল তখন মুসা আলাহিসামের কম মুসা আলাহসাল্লামকে বললো আমাদেরকে ধরে ফেললো ফেরাউন কৌমরা পদ দেখানোর জন্য সাথে আছেন অর্থাৎ তিনি সহযোগ্য সহযোগিতার জন্য সাথে আছেন তিনি আর সের উপর থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা সেখান থেকে তিনি এই তাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহআ মুসা আলাহিসাল্লামকে এবং বললেন যে আপনি আপনি সমুদ্র করুন দিয়ে আঘাত করলেন আর সেখানে রাস্তা হয়ে দিয়ে বারোটি গোত্রাউন সেই ফাঁকা রাস্তায় যখন ঢুকলো তারপর আল্লাহ তালা দুদিক থেকে পানিকে মিলিয়ে দিলেন ফেরাউন এবং তার সঙ্গ সাঙ্গাঙ্গা সবাই ডুবে মরলো এ ছিল দশম নিদর্শন যা আমরা আলোচনা করেছি এগারোতম নিদর্শন হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ তালা আর একটি বড় নিদর্শন দিয়েছেন যখন ফের কবল থেকে তারা যখন বের হয়ে আসলো এবং তারা তখন এমন এক জায়গায় আসলো যেখানে তাদের কোনো রকমের কোনো পানির ব্যবস্থা নেই তার পিপাশার্থ ছিল এ সময় আল্লাহ তারা ফরিয়াদ জানালো যে আমাদের তো পানির কোনো ব্যবস্থাপনা নেই আমরা কি পান করব। এজন্য তার কম সবাই ধরল মুসাই আল্লাহ সাল্লা যে পানির ব্যবস্থা করুন আল্লাহ তালা কোরআনে কারিমি এটা সেই ঘটনা উল্লেখ করে সেটাকে চিরস্থায়ী করে দিলেন কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন و اذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجره আর যখন মুসার কাও মুসার কাছে মুসার কাছে চেয়েছিলেন যে পানি ব্যবস্থাপনা করে দিন আমরা বলেছিলাম আল্লাহ তাআলা বললেন ফামضرب بعصاك الحجر আমরা বলেছিলাম যে যে পাথরের উপরে আপনার লাঠি দিয়ে আঘাত করুন فجرت من سنته عشر عين তখন সেখানে 12 টি প্রস্রবণ তোমরা খাও এবং পান করো আল্লাহ রিজিক থেকে এবং জমিনের বুকে ফেতনা ফাসাদ করে বেরিয়ে না সুরাবাকারা ষাট নম্বর আয়তাল বলেছেন অনুরুপ ভাবে সুরা আরফের একশো ষাট নম্বর আয়াত এসেছে। و اوحينا الى موسى اذ استسقه لتسقه قومه انضرب بعصاك الحجره ارا موحي پٹھالام موسر کاسে যখন তার قوم তার জাতি তার কাছে পানি চাইলো যে আপনি এদরে بعসাকাল হাজরা আপনি আপনার লাঠি দিয়ে পাথরের عشر تار عين এ থেকে উত্থিত হলো 12টি 12টি প্রস্রবণ কদ আलिमাকুলুনাসি মশরব প্রত্যেক গোত্রের লোকা জানতে পারলো যে কোথায় এ ছিল দশম দশম এগারোতম যে নিদর্শন সেটি বারোতম নিদর্শন হচ্ছে আল্লাহ মুসাআসালামকে সেখানে সেটা যখন সেখানে বের হয়ে আসলো ফেরানের কবল থেকে ফেরানের কবল থেকে বের হয়ে আসার পরে তারা কোন বাড়ি নেই কিছু নেই সেখানে তার কিভাবে এই রোদ্দুর জায়গাতে থাকবে কঠিন বিপদের সময় থাকবে তখন তারা অবস্থায় পতিত ছিল আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন কোরআন করিম আল্লাহ তালা দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন তোমাদের উপরে আ মেঘ দিয়ে আল্লা মেঘের ছায়া দিয়েছিলেন অত্যাচার থেকে বেরোয় আসা মুসাই আল্লাহ সালামের কমকে আল্লাহ মেঘের ছায়া দিয়ে তাদেরকে সুন্দরভাবে জীবন জীবনযাপনের ব্যবস্থা করে দিলেন সাথে সাথে ওয়ানজাল না আলেকুল মাননা সালোয়া আল্লাহ তালা বলেন আর তোমাদের উপর নাজিল করলাম মান এবং সালোয়া মান এবং সালা দুই ধরনের খাবার আল্লাহ তালা নাজিল করলেন এগুলো নাজিল করলেন সেখানে আল্লাহ তালা ফির উপর থেকে সেগুলি নাজিল হতো এবং তারা সেগুলি খেত মনে হয় যেন তাদের জন্য তৈরি করা খাবার আল্লাহ তালা প্রাণ করেছিলেন কুলু মিনা তেমার মিনত ইবা তেমারাজাকুম আমরা যে রিজিক দিচ্ছি তোমাদেরকে পবিত্র রিজিক তোমরা বক্ষণ করো ওলা কিনকাফুসম আমরা কোন জুলুম করিনি কিন্তু তারা জুলুম করার কারণে পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গিয়েছিল নাজিল করা হয়েছে সেগুলো থেকে তোমরা বক্ষণ করো ওমা আমরা কোন জুলুম করিনি তারাই নিজের নবসরফা জুলুম করেছে কিন নফসরফ জুলুম করেছে তারা এই বিরোধিতা করার কারণে একসময় অর্থাৎ তারা জমা করতে নিষেধ করা হয়েছিল তারা জমা করার কারণে একসময় সেগুলি বন্ধ হয়ে গিয়েছিল এর এই আল্লাহ তাল এই কম কেপুরোটাই তাদের মুসার সাহা পুরু কমকে আল্লাহ তারা রক্ষা করলেন সূর্যের আলোর কঠিন তাপ থেকে তাদেরকে বাছালেন ম্যাঘের ব্যবস্থা করে দিলেন যে ম্যাঘ তাদের সাথে সাথে থাকতো তাদেরকে সায়া দিত এটা বড় আশ্চর্য জিনিস যে একটি ম্যাগ তাদেরকে একটা বিরাট সময় পর্যন্ত ছায়া দিয়ে বেড়াবে সরবে না নড়বে না এবং সূর্যের আলো তাদের গায়ে পড়তে দিবে না তাদের ক্ষতিগ্রস্ত করবে না এর বড় আর নিদর্শন আর কি হতে পারে তেরোতম নিদর্শন হিসেবে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা পাহাড় উত্থিত করেছেন যখন তাদেরকে আল্লাহর তাওরাতসাইল্লাহাম কৌম বললেন আমরা দেখিনি নাজিল হচ্ছে আমাদেরকে নিয়ে যাও তো সেখানে নিয়ে যাওয়ার পরে মুসাইল্লা আলাই সালাতাম বললেন যে আল্লাহ সাথে কথা হয়েছে তিনি এইভাবে নাজিল করেছেন তাওরাত নাজিল করেছেন তারা বলে যে না আল্লাহকে না দেখি আমরা আল্লাহ তালা বলেন যে তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম ওই দেখা যায় মিধা যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ওর আফা না ফাও এবং তোমাদের উপরে তুর পাহাড়কে উঠে ধরলাম পুরোটাই তুরকে উঠিয়ে ধরছে কিভাবে খুজুমা উঠে ধরে বলছেন খুজু মা আমরা যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা সত্য সত্য সহকারে সঠিক ভাবে ধারণ করো শক্ত করে ধারণ করে থাকো মা ফি হে লাল কুমতার তখন এর মধ্যে যা আছে নিয়ে তোমরা আলোচনা করো যা লাল লাল্লা কুমতার তখন যাতে তোমরা তা করধিকার হতে পারো তারা বুঝতে পারলো যে পাহাড় মনে মনে হতো বিশ্বাস হলো যে পাহাড় তাদের উপর পড়তে যাচ্ছে এবং তখন আমরা অঙ্গীকার নিয়েছিলাম খুজু মা আয়া কুম্বে তোমাদেরকে যে যা কিছু দিয়েছি অর্থাৎ কিতাব তাওরাত সেটাকে তোমরা বেকুয়িন শক্ত ভাবে ধারণ করে রাখো মাফি যা আছে তা দিয়ে তোমার তোমরা শিক্ষা গ্রহণ করো তখন অধিকার হতে পারো হয়েছে। জন্য তারা যখন মানতে অস্বীকার করো আল্লাহ তালা তখন পাহাড় উঠে বললেন যে হয় তোমরা মানবে না হয় পাহাড় দিয়ে তোমাদের শেষ করে দেবো কিন্তু তারা তখন সে অঙ্গীকার অঙ্গীকার নিয়েছিল যে আমরা সেটা মেনে চলবো এই যে পাহাড় উঠে ধরা এটা কিন্তু একটা বিরাট বিরাট নিদর্শন নিঃসন্দেহে এত বড় পাহাড় সেগুলো ফেরেস্তা উঠে দ্বার অর্থে হচ্ছে তাদেরকে ধ্বংস করে দিবে পাহাড় করা এটা সহজ কথা কত বড় নিদর্শন তার মরে যাওয়ার পর আবার জীবিত করেছেন কোরআনে করিম আল্লাহ তালা তুলে ধরে বলছেন আর যখন স্মরণ করে যখন তোমরা বলেছি হে মুসা কখনো আপনার হরিমার আমরা যতক্ষণ না আপনি সুস্পষ্ট ভাবে আমরা আল্লাহকে আমাদের আল্লাহকে আমাদের দেখিয়ে দেবেন ইমানের বিষয় না অর্থাৎ সে কোনো বিশ্বাসের বিষয় না সেটা দেখা চোখের সামনে হয়ে যায় এই আল্লাহ তালা তাদেরকে দেখা দিলেন না বরং আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলেন আল্লাহ তালা বলেন একাদু আনতম তাদের তোমাদেরকে তোমাদের তখন কঠিন শব্দ বজ্র বজ্র তোমাদেরকে পেয়ে বসলো ও আন্তুম তোমরা যে দেখছি বজ্র শব্দ আসছিল বাসনাকুম তারা মরে গেল যাওয়ার পরে তারপরে তোমাদেরকে আমরা আবার জীবিত করলাম তোমাদের মৃত্যুর পরে লালকুম তাসকম যাতে তোমরা শুক্রিয়া আদায় করো এরা ছিল সত্তর জন যারা মুসা আল্লাহিসাম সাথে বের হয়েছিল জাতি করে তারা যে যে মূর্তি পূজা করেছিল অর্থাৎ তারা যে গোবৎস পূজা করেছিল আল্লাহর কাছে ওয়াদ আল্লাহর কাছে গিয়েছিল যে বলছিল আল্লাহ আমরা ওজোর খাই পেশ করার জন্য আল্লাহর কাছে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে তারা আরো তা হটকারিতা বাড়িয়ে দিল তারা বললো যে আল্লাহকে না দেখেই মানানবো না যতক্ষণ না দেখি ততক্ষণই মানবো না কিন্তু আল্লাহ তাল্লা যেহেতু দুনিয়া থেকে কাউকে দেখা দিবেন না এই দেখার সহ্য করার ক্ষমতাও নাই এবং সেটা আঘাতের দিদার দিবেন সেই জন্য আল্লাহকারিতার কারণে শাস্তি নাজিল করলেন এবং তারা সেখানে গেল। কিন্তু আল্লাহ তালা তাদের একজন একজনকে আবার জীবিত করে দিলেন যখন মুসা আলাহ সালাতাম বললেন ইনহ ফিদুল্লুমানা আপনার পরীক্ষায় পড়ে গেছে তারা যে এদের যদি আমি এখানে এই অবস্থায় রেখে যাই মরে গেছে তো আমার কওয়াম সবাই বলবে যে তুমি ভালো লোকদেরকে নেমের ফেলেছ যে করে হোক আপনি তাদেরকে জীবন দিয়ে দেন আল্লাহ আবার জীবন দিয়ে দিলেন এছাড়া একটি বিরাট নিদর্শন যে মুসাই আল্লাহ সালাতামের কওয়ের লোক যারা মারা গিয়েছিল আল্লাহ তালা শুধু মুসাই আলাহালাম দেওয়ার কারণে তাদেরকে আবার জীবন ফিরিয়ে দিলেন এটা একটি নিশ্চয় তার নবুতের এবং রিসা একটি বড় প্রমাণ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা কোরআন করিমে একটি প্রমাণ উল্লেখ করেছেন পুনরতম নির্দেশন তা হচ্ছে বনিস মধ্যে এক লোক হত্যা হয়ে গেল হত্যা হয়ে গেছে তার সম্পদশালী ব্যক্তি ছিল কিন্তু কে তাকে হত্যা করছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন মুসা আলা সালাতামের কাছে তারা গিয়ে বলল যে আমাদের এই লোককে কে হত্যা করেছে আপনাকে বলতে হবে যদি আপনি নবী হন মুসা আলা সালাতাম আল্লাহর কাছে এর ঘরে সলিউশন চাইলেন যে কি করা যায় আল্লাহ তালা মুসাইসামকে জানিয়ে দিলেন যে মুসাই আল্লাহলাম যেন তাদেরকে বলে যে একটা গরু জবে করতে তারা সে গরু ক্ষেত্রে এই গরু কিরকম হবে এই গরু রকম হবে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে তখন সেটাকে ক্রয় করতে হয়েছিল কিন্তু যে জিনিসটি আমাদের প্রয়োজন সেখানে সেটা হচ্ছে যে এই যে মুসা যেটা বলেছিলেন যে গরু জবে করো গরু জব করার পরে তারা সেই গরুর একটি অংশ দিয়ে যখন এই মৃতকে আঘাত করলো মৃত জীবিত হয়ে বলল যে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে সেটা প্রমাণ করে যে মুসা আলাহাতের একটি নিদর্শন ছিল তার নব এবং একটি নিদর্শন ছিল প্রমাণ ছিল যে তিনি মৃতকে এইভাবে জীবিত করেছিলেন আল্লাহ তালা কোরআন কারিমে আল্লাহ তা কোরআন কারিমে সেটাকে উল্লেখ করেছেন যে আল্লাহ সেটা উল্লেখ করেছেন আর যখন তোমরা কোন একটি নবসাকে হত্যা করেছিলে এবং এর মধ্যে তোমরা মতভেদ করেছিল কি করবে তোমরা যা গোপন করবে আল্লাহ তা বের করে দিয়েছিলেন অর্থাৎ হত্যাকারী তা আল্লাহ তালা বের করে দিলেন ফাকুল ফকুল নদরে আমরা বললাম যে এর একটি অংশ অর্থাৎ এই গরুর একটি অংশ দিয়ে এর আঘাত করি কাদি হল্লা উল্মা এইভাবে আল্লাহ তালা জীবিত করে থাকেন মৃতদেরকে এটা বড় আশ্চর্য যে একটি গরুর মরা গরুর একটি অংশ দিয়ে যখন আঘাত করা হলো সেই লোকটি জীবিত হয়ে বললো যে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে এভাবে আল্লাহ তালা কিভাবে মানুষকে জীবিত করবেন তার একটি নজির আল্লাহ তালা স্থাপন করে দিলেন ও ইউরিকুম আয়াতিহি এটা আমাদের উদ্দেশ্য যে ইউরিক আল্লাহ তালা নির্দেশন আমাদের দেখানা জানে যে আল্লাহ এই নির্দেশন তাদেরকে দেখিয়েছেন লাহকুম তার আক্রমণ যাতে তোমরা বুঝতে পারো যে এই সবই আল্লাহ তাল পক্ষ থেকে এবং তিনি মুসা আলাহি সাল্লামকে নবী এবং রাসুল সাহেব পাঠিয়েছেন তাদের কাছে এ ছিল মুসা আলা সাল্লা বেশ কিছু বেশ কিছু নিদর্শন বেশ কিছু নিদর্শন তার সংখ্যা উপরে আমরা সেটা অন্য জায়গাতে উল্লেখ করেছি এবং সেটাকে আমরা আগে গত পর্ব উল্লেখ করেছি কিছু এবং এই পর্ব আমরা বিস্তারিত অন্যান্য উল্লেখ করলাম মুসা আল্লাহ সলাতামের আরো কিছু নিদর্শন ছিল সেই নিদর্শনগুলোকে মুসা মুসা আল্লাহ সালাতামের সময়ে নিদেশন সময়ে সময়ের লোকরা ইমান গ্রহণ করেনি কারণ হচ্ছে তাদের মধ্যে হটকারী ছিল কোরআন করিম আল্লাহ তাদের এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন সেই বিষয়গুলো স্মরণ করে দিলেন কম অর্থাৎ বন ইসরা সবচেয়ে বেশি হটকারী জাতি ছিল এবং তারা সবচেয়ে বেশি আল্লাহর দিন নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে অনেক নিদর্শন দিয়েছিলেন সেই নির্দর্শন না মানার কারণে মুসার আল্লাহ সালাতাম সহ তাদেরকে সেই তিহের ময়দানে তাদেরকে অনেকদিন থাকতে হয়েছিল পরবর্তীকালে মুসাই আল্লাহ সাল্লাত আসলামের অনুসারী তারা তাদের তারা বন ইসাইলকে সেখান থেকে বের করতে সমর্থ হয়েছিলেন শিব বনসাই দুইজন মানুষের ইউ সাহব নূর এবং নূর ফেবনে কালেব তারা দুইজন বন ইসরাকে সেই কঠিন মেহনত থেকে বের করে বাইতুল মাকদেশের দিকে নিয়ে আসতে সমর্থ হয়েছিলেন এ বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা দাবি রাখে আমরা শুধুমাত্র মুসাআ আল্লাহি সাল্লাসাল্লামের যে সমস্ত নিদর্শন কোরআন করিম এবং রসুল্লাহাম হাজিদার প্রমাণিত সেগুলো আমরা উল্লেখ করেছি পরবর্তী কোন পর্ব ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের নির্দেশসমূহ আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু